দুনিয়ার জীবনকে সুশোভিত করা হয়েছে কার জন্য লিল্লাদি না কাপারো তাহলে মুমিনের জন্য দুনিয়ার জীবনকে আল্লাহ পাক সুশোভিত করেন নাই ঠাট্টা বিদ্রুপ করতে থাকে আরওনা খাইতে আবার ইসলাম গ্রহণ করো আরেমিয়া তোমার রিক্সা চালাইতে চালাইতে অবস্থা শেষ আবার তুমি নামাজও করতে চাও তুমি ভরায় ফেলবেন দুনিয়ার অনেক মানুষের ধারণা এরকম যে আল্লাহর নিয়ামত মানই সম্পদ অনেকে আল্লাহর নিয়ামত বলতে বুঝে টাকা পয়সা মানে আল্লাহ আমারে অনেক নিয়ামত দিছে তার অর্থ আল্লাহ অনেক আল্লা মনে হয় অসন্তুষ্ট হয়েছে এই জন্য এই লোকের অভাব যায় না এই লোক এত গরিবীয় হালতে আছে আল্লাহ বলতেছেন অনেক কাফেরা মোমিনদেরকে ঠাট্টা বিদ্রোপ করে বেলা জীবনকে সুশোভিতা করা হয়েছে কাহের জন্য মমিনের জন্য তো দুনিয়া সুশোভিত না আর দুনিয়া কাফের। কেমতের দিন যারা মোত্তাহিন হবে তারা থাকবেন সবার উপরে সহ দুনিয়া হলো কাপেরদের জন্য খাওয়া দাওয়া টাকা পয়সা না এই রিজিক মানে আল্লাহর এবাদত করার সুযোগ দান করেন যাকে ইচ্ছা করেন মানে সবাই ইচ্ছা ও আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করতে পারেনা আল্লাহ যাকে ইচ্ছা করেন আল্লাহ সাহানো আল্লাহ হেদায়ত দিবেন তখনই সেই লোকটার পক্ষে আল্লাহর আবাদত করা তার জন্য সহজ হয়ে যায় এখান থেকে বলতে আল্লাহরের আবাদত সারাতে মুস্তাতিম এটাকে আল্লাপায় বলছেন